আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে আপনার স্ত্রী আপনার সাথে অথবা হাসছে আপনি কি সহ্য করতে পারবেন ওই ঘর করতে পারবেন বউ ভাত পোড়াই ঘর ভাঙে রাগ করে বাপমা তুলে রাগ করে সব সহ্য করতে পারেন কিন্তু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 সব সহ্য করা যায় শিরিক সহ্য করা যায় না কথা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের মালিক আল্লাহ সহ্য করেন না একটা সন্তান তার মা কে খুব ভক্তি করে ভয়ও পাই মা খুব রাগি ওর যখন দুধের দরকার হয় খাবারের দরকার হয় টুকটুক করে খালার কাছে যায় বড় আপুর কাছে যায় আপু খালা একটু আম্মাকে বলে দাও আমার দিক। আচ্ছা আপনারা বলেন তো মা কি এই ছেলেকে পছন্দ করে করে তাই না করে মহিলাদের কাছে শুনে আসেন করে না মায়ের মাতৃত্ব কি চাই যে ছেলে যা চাবে আমার কাছে চাবে কেদে লেগেছে আমাকে বলো মা রাগ করে বৌমা খায় দেয় কিন্তু মনে মনে ছেলের পার না বেজার হয় বেজার হয় মা তো চাইনি মা চেয়েছিল যে ছেলের পারে রাগ ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে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 বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে খালাকে বলে ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যেমনই কোনো যখন বান্দা কোন কিছুর দরকার হয় আল্লাহ কেমন মালানা সাহেবের কাছে যাব আমল শিখতে হুজুরের কাছে যাব কিন্তু যা চাওয়ার কার কাছে যাবো আল্লাহ আল্লাহ তাই চান ভাইরা ইউনুস সালাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই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 আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে পায় ওই পাঁচ মাইল দূরে শাশুড়ির কাছে না কার কাছে চাওয়া দরকার ছিল ভাই মার সে তো আপন নেই আল্লাহ আমাদের পর আন কেন বললেন ওইদাসিবন উজিবাদ যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমার বান্দার বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে কাছে আল্লাহ আপনার কাছে আছেন আল্লাহ আপনি ডাকলে ছাড়া দেবেন আল্লাহ ওয়ালটা করেছেন আর আপনি জামাটা পরে পাঞ্জামি গায়ে দিয়ে দশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন আপনি বুদ্ধিমান না বোকা কি জন্য বিপদে পড়েছি বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে হুজুর দোয়া করেনা আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন এই জন্য যাবেন যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম একদিন এক ভাই এসে আমি সাধারণত সবাই বলে তদবির করো অমুক হুজুরের কাছে তদবির নাও হয়ে যাবে কিন্তু আপনারা টিভিতে বলেন তাবিজ তদবির এগুলো করতে হয় না এই জন্য আপনার কাছে আসলাম হুজুর সুন্নত রেখায় কোন আমল আছে কিনা কি বিপদ ভাই আমার ঢাকায় বিজয়নগরে জমিটার দলিল আমি এক ডিভেলপার কোম্পানিকে দিয়েছি এখন কোম্পানি আমার সাথে এগ্রিমেন্টও করছে না দলিল ফেরত দিচ্ছে না টাকাও দিচ্ছে না তা আমার মনে হয় হুজুর আমার জমিও গেল টাকাও গেল হুজুর অনেকেই বলছে যে অমুক হুজুরের কাছে তদবির করো জেন দিয়ে আদায় করে দেবে এই করবে তাই করবে তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না থাকে না। হুজুর কি বললাম দেখেন অবশ্যই শূন্য তরিকায় চলতে হবে তবে আমি তো আসলে খাস কোন আমল জানি না তবে রসল্লাহাম কিছু আমল শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার আমার রাহে বেলায় বই আছে দোয়াগুলো তখন নতুন এডিশনে শিখিয়েছিলেন যে এই দোয়া গুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময় তাহার জোতের আমি বললাম যখন ঘুমাবেন পড়বেন তাহার জোতের অর্থ সহ মুখস্থ করে চোখের পানি যতটুক পারেন ফেলে আল্লাহর কাছে কানবেন অন্যান্য সময়ে সময় মাসুরের হাত তুলে কাঁদবেন আল্লার কাছে আল্লাহর সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু নিয়ে চলে গেলেন মাসখানেক পরে উনি এসে হাজির হুজুর আছে ওই লোকটা সেদিন এসে কোনো বলা নেই কে আমার দলিল আমাকে দিয়ে চলে গেল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 এই যে আপনি বলছিলেন তাহার জোতে দোয়া করতে নিজের জমির দরদেই তাহার জোটা শুরু করছিলাম তাহার জোতে যে আল্লাহ খুব দোয়া করত আপনার ওই দোয়া গুলো পড়ে পড়ে খুব ভালো লাগতো এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি আরো ছয় মাস পরে দিত তাহলেই ভালো হতো তো ভাইরা আল্লাহ তো এটাই চান আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন বান্দা একটু বোটা কান্নাকাটা করে আল্লাহর অলি হয়ে যায় আর আপনি দৌড়ালেন অন্য জায়গায় দৌড়াবেন হুজুরেখা যাবেন হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে কিন্তু কানবে কে আপনি কানবেন কাঁদলে আপনার বিপদও যাবে আপনি আল্লাহর অলিও হয়ে যাবেন কাজেই ভাইরা করেন না। চাওয়া পাওয়া, ভরসা নির্ভরতা ভালো মন্দ আমার দিকে নেক নজর দেওয়া তাকিয়ে থাকা আমার কল্যাণ অকল্যাণ করা সব একমাত্র কে ওই জায়গায় একমাত্র কাকে বসাবো আল্লাহ আর কেউ থাকবে না কথা বুঝতে পেরেছেন ভাই